ইবনু উমর রদেলাহ তালান হতে বর্ণিত নাবি সাল্লাহ সাল্লাম বলেছেন পাপ কাজের আদেশ না করা পর্যন্ত ইমামের কথা শোনা ও তার আদেশ মানা অপরিহার্য তবে পাপ কাজের আদেশ করা হলে তা শোনা ও আনুগত্য করা যাবে না